তাহলে আমার আমার পরের পাঠ হচ্ছে আজ পর্যন্ত যত আমরা শিখেছি গুণ গুণ জ্ঞান এর এখানে অভ্যাস হবে সূত্র সহিত দৃষ্টিহী সূত্র সহিত দৃষ্টিহী আমরা বলি শুধু শুধু শুধু বিচার নয় আমরা দুটো দুটো সূত্র রয়েছে তো এটা প্রথম সূত্রটা হ্যাঁ তুমি পড়ো থাকে সার্বধাতুকম অপীত ইতি সূত্র অবগত অন্য পাঠায় ব্যাখ্যা তার অর্থ অন্য কোনজনকে পড়াও সার্বধাতুক অপীত সার্বধাতুক যাবতী সার্বধাতুক যে অপীত সে নি সার্বধাতুক প্রথমান্তম আপি প্রথমান্ত্বিপদ নিদানুটা অনুবৃত্তি গান কুটাদিভ্য অনিমিত এই সূত্র থেকে মিত এই মিতের অনুবৃত্তি হয়েছে অনুবৃত্তি সাহিত্যসূত্রম সার্বধাতুক আপিৎ আহ কার ঈদ যার হলো হল যেটা মানে অপিত এরকম সার্বধাতুক নীতের মতন আচরণ করে না কোনটা জিনিস কোনটা জিনিস যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মানে এটা এস হ্যাঁ মানে সার্বদাত পেট এই শুধু প্রত্যয় সম্বন্ধীয় বাপার দাঁতু নয় আগাম নয় অন্য কিছু নয় শুধু প্রত্যয় আমরা যেটা বলছি যে ধাতু বিধি এতে হ্যাঁ ওটা কখন আমরা বলবো যে এটা বলো আমরা কখন বলবো যে এটা কোনটা যে অন্য কি জনপি কামাপ তিনিটি চটি সূত্রস্থ ব্যাখ্যাং কঠিতা পড়ে অবগত্য বুঝে অর্থন তার অর্থকে অন্য পাঠ হয়েছে অন্য কোনো না হোক জীবন বলতাম শিক্ষার্থী বন্ধ অন্য কোন জন মানে অন্য কাউকে অন্য কোন জন অন্য কোনো জনকে বলো কিং প্রত ইকি সুণা বৃদ্ধি না আচ্ছা বলছে কি প্রত্যয়া গুলোর করে ইকহ স্থানে ইকের স্থানে গুণ অথবা বৃদ্ধি ভাবতী স্মের স্থানে গুণ বা বৃদ্ধির প্রসঙ্গ ছিল হতো গুণ বৃদ্ধি হতো সহ অর্থাৎ সেই গুণ বৃদ্ধি না ভাবতি কিন্তু এই আলোচ্যসূত্র দ্বারা সেই গুণ বা বৃদ্ধি হিসেব হচ্ছে পরে কমিটি আচ্ছা সে গকার ককার এবং ইয়কার এগুলো ইতরে ত্বন্দ্ব বিয়ে হলো কঙ্গ ইগুলো ইট যার সহ কি সেটা হলো কিঙি তসমিন পরে কি আচ্ছা দ্বন্দ্ব গর্ভ বহুবিহী সমাজ অত্র গানে ককারহ খনিচ ইত্যর সন্ধি আচ্ছা আমরা তো দেখেছি যে ওখানে ছিল আমরা যখন সম্পূর্ণ বিশ্লেষণ করলাম তখন ছিল হোক গীত কিন্তু যখন সন্ধি হচ্ছে তখন গটা ককারে পরিণত হচ্ছে খড়ি চ এই সূত্রের দ্বারা চিনিটি সপ্তমিয়ন্তম চিনিটি হচ্ছে সপ্তমিয়ন্ত পদ চ এই সূত্রটি হচ্ছে বিপদের সূত্র ইক গুণবৃদ্ধি ইতিহাসি সম্পূর্ণ আর নধাতুল ওপ আর্ধাতুক এই সূত্র থেকে ন এই পথটি শুধু অনুবৃত্তি হয়েছে আচ্ছা এভাবে বলছে অনুবৃত্তি সহিত সূত্রমিটি চুণবৃদ্ধি ন আচ্ছা বলছে গকার ককার বা ইয়কার যে প্রত্যয়ের গকার ককার বা ইয়কার হয়েছে তার ইকের গুণ বা বৃদ্ধি হয় না তার ইকের গুণ বা বৃদ্ধি হয় না মানে কি সেটা নিষেধ হয় সূত্র দ্বারা ঠিকই আছে যার গুণ বা বৃদ্ধি কথা ছিল ওটা কোথায় কোথায় হতে হবে বৃদ্ধি হওয়ার কথা ছিল হ্যাঁ মানে এটা তুমি বলেছি আচ্ছা সপ্তমী আচ্ছা আচ্ছা তো বলছে যে মানে আমরা তো জানি যে আপনার তসমিমীতি নির্দিষ্ট পূর্বস্ব এই সূত্র দ্বারা বলছে যদি সপ্তমী নির্দিষ্ট কোন পদের দ্বারা যদি কোন কার্য বিধান করা হয় তাহলে সেটি কিবে ঘটে মানে যদি সপ্তমীয়ন্ত্র পদ যদি পরে থাকে তাহলে তার কাজটা কিবেগ হয় তো কি চ কারণ বা ইয়কার ইট হয়েছে হ্যাঁ ঠিক ঠিক ঠিক আছে ঠিক আছে এখন ভালোভাবে বলছো ওকে এগিয়ে বনে হ্যাঁ ধাতুর আধারিত নির্মাত এই ধাতুগুলিকে আধার করে লুঠ নির্মাণ করো ধাতু কঠিন গণে আসছে একটি নিশ্চিত অভ্যাম আহ ধাতু কোন গণে আছে এটি নিশ্চিত করা উচিত বিফরণ প্রত্যয় হক জ্ঞাত অভ্যয় নির্মাণ দি আছে সেটা বলতে হবে আহ সুত ধাতু আহ এটা ভাতি আছে আছে বিকম্প মানে প্রক্রিয়া কিরকম সুচ ধাতু ধাতু গান তুমি বলেছু গান কোনটা ধাতু গান বলতে চাই ওখানে শুরু থেকেই আমরা আমাদের জানতে হবে যে এই ডাটু কোন ডাটুগানে পড়েছে আর যেখানে আমরা যেমন আহ ভবিষ্যৎকাল চাই এই জানতে হবে ওকে তো শুরু থেকে আমরা বলতেছি যে ভূ ভু আদিগণী রয়েছে তারপরে সব তুমি প্রতি সব। তো নির্মাণ নির্মাণক্রমশক সোপানে কিম সূত্রানি কাহী এটি বক্তব্য ওকে তাহলে আমরা বলছি যে এখন আমরা জানি যে গানাহা অপে আর ওখানে বিখানো প্রথম হচ্ছে সপ তাহলে শুরু থেকে আমরা বলবো এখন তুমি বলবে যে এতে সুচ সুচ সপ টি এখন প্রক্রিয়া বলো বলো তুমি জানো তো তারপর সূত্রানুযায়ী হলো বিবকসা মানে কি বলার ইচ্ছা হ্যাঁ যার বক্তু বক্ত ইচ্ছা যে বক্তু যে বক্তা যে বক্তা রয়েছে আর কেউ কেউ আছে যে কিছু বলবে ওর মনে যে ইচ্ছা রয়েছে ওটা বিবকা ঠিক আছে তাহলে সেরকম ইচ্ছা যে আর বর্তমান কালে প্রথম পুরুষ আছে নেই এই সমাজে কিছু ইচ্ছা রয়েছে সেজন্য সে অনুযায়ী সুচ আর তারপরে তুমি যেটা বলেছোকম তার লোক আর বাবা সকালের ঈদ সংযায়ী আহ উকারে বাবোটা সুতরাভ ভালোভাবে সূত্র হবে ಸರ್ವ ದಾತ ಗಜರಾಜಾ ತಿಗೆಯೋ ಓ তাহলে তো এগন্তাঙ্গಸ್ಯ ಗುಣಃ এটা এগಂದাং এটা এগান্তাঙ্গমং এগান্তান্তং মংগম না ante ante কোর্ণ পতাকা বর্ণ এ এ এ চokarat chokana হুম তাহলে কারণ কি লঘু উপ হয়ে গেছে খুবই ভালো এখন ত্রিশ সব বিকরণ প্রত্যয় যোগে টু দাদিগণের যেহেতু সব বিকরণ প্রত্যয় যোগে ত্রিশ তারপরে সার্বধাত তারপরে সাপ আহ প্রবাদিয়া বাদ করে কোন সূত্রের মাধ্যমে ঠিক আছে মানে প্রথম তো হবে খর্তিস খর্তিস দ্বারা সব বিধান হবে আর সব বিধান হবে কিন্তু সব বিধান হলেই সব বাধা করে সব সাপের বাধা করে শব্দ আছে এখানে প্রশক্তি আর প্রাপ্তি যখন হবে তখন প্রাপ্তি আমরা বলি আর যখন হওয়ার কথা ছিল কিন্তু বাধা হয়ে গেছে যার ফলে হয়নি যে গুলো দরকার ছিল সমস্ত কিছু উপস্থিত উপস্থিত সমস্ত কিছু উপস্থিত মানে আর কর্তরাতক যখন কেন ধাতিকে যখন সাবধাত রয়েছে আর কর্তর দুটো দুটো দরকার কর্মনি প্রয়োগে এসে কিছু হয় না ইয়ক এসে যাবে ইয়ক এসে যাবে সব হবে না তো যখন আহ স্বদাত সংজ্ঞা সাবধাত আর কেননা এর বাধা করে এসে যাবে এর দ্বারা বুঝছো সবকে বাধা দিয়ে আগম হবে না আদেশ হবে আসলে আদেশ নয় সবকে বাধা দিয়ে সহ এই সূত্রের দ্বারা সের বিধান হবে তাই তো এবার मित्त सार्वधातुकमी सूत्र हवि सब अबीत हव बध होटव हवार निमित्त कि चूत्र द्वारा যে সেই জন্য তুমি চাই সূত্র দ্বারা গুমের ঘুমের প্রসঙ্গ হবে না শুধু মানে অর হবে না সম্পূর্ণ রূপ হবে আর একটা বুঝি সেটা হলো হবে আর দর্শক দ্বারা হবে অবশিষ্ট থাকবে অ আর ওই সূত্র দ্বারা যেহেতু মানে প্রসঙ্গ আসবে না সেজন্য খুবই ভালো বলছো খুবই ভালো বলছো শুধু আমি আমি বলতে চাইছি যে আর আর আসার আগে কিছু বলা উচিত মানে কে সূত্র দ্বারা গুণের হ্যাঁ গুণের কাজ হতো আর কারণ এর যদিও প্রাপ্তি নয় কিন্তু প্রাপ্তি নেই কিন্তু প্রশক্তি প্রাপ্তি আর প্রসাক্তি প্রসাক্তি হবে প্রাপ্তি হবে না কিন্তু শীতের দ্বারা কি গুণের প্রসঙ্গ ছিলাম ভুল বললাম আপনার হম মানে হ্যাঁ মানে কোনটার দ্বারা ছিল কিন্তু তাকে বাধা দিয়ে দিনে বর্ণমিনে ত্রিশ এইরকম হ্যাঁ খুবই ভালো ভালো ভাবে বলেছ ওকে ঠিক আছে হ্যাঁ জি এটা আছে বর্তমান কালেকার হলো আহ তিনশো সার্বধাতিকম শুক্র অনুযায়ী তিনের সার্বধাতিক সংজ্ঞা তিন সার্বধাতিক সংজ্ঞা হলো এরপর কটকরি সব সূত্র অনুযায়ী সতের আগম হলো লোক হলো আর সকালে অ জি অ থাকলো এবার এবারে উম তিনশী সর্বধাতুক সূত্রানুযায়ী আহ মানে সব থেকে যে অকারটা এসছে তার সর্বধাতুক সংজ্ঞ হলো আহ এবার সর্বধাতুক আধু ধাতুক এলো সূত্রানুযায়ী আহ ইকারের গৃহের ইকারের গুণ হলো যে ভয়াবহ সূত্রানুযায়ীকার স্থানে অল হল জয় অয়াতি ঠিকই বলেছো কোন গনাদিগণ তো বর্তমান কালে প্রথম পুরুষের এক বছর বিপক্ষায় সব ইয়োগ এরপর দ্বারা বর্তমান কালে প্রথম পুরুষের এক বছর বিপক্ষায় সব য়োগ কি হলো এরপর তুদাদিগণে থাকার জন্য কর্তরী সব কিন্তু তুটা দিব সহ এই সূত্র দ্বারা সপের বিধান সাপের বিধান হবে তারপর কর্তর সূত্র দ্বারা এবং এটা ইটবধ হবে এবং ইটবধ হওয়ার কারণে তিনটি চ এই সূত্র দ্বারা এর তো রূপটা এরকম হবে সোক অ্যাঁ বর্ণমিলামের ওকে ভালো সূত্র অনুসারে আহ তো ছাগু ধাতুর সংজ্ঞা কর্তরে সব সূত্রে দ্বারা সপের বিধান অভিধান সূত্র দ্বারা অকালের সাধাতু সংজ্ঞা আহ ব্রুত হ্যাঁ তারপর সাবধান না সূত্র দ্বারা জকার আসলে হ্যাঁ আসলে তো সেই জন্য হ্যাঁ তো আসলে আহ গুণ কাজ যখন আমরা বলি শুরু থেকে প্রারম্ভিক স্তরে আমরা বলছি যে আর হবে আসলে আ হবে উরন্দ্র উন্দ্র দ্বারা রেফ এসে যায় এসে যাবে পরে কিন্তু এটা এই সময় দেখবো পরে ভালো ভাবে তুমি বলছো ওকে আর প্রীতিবন্ধ খুঁজ আসলে বুয়ারি গানে আছে আছে এক বছর বিবক্ষায় কুট ইয়োগ শীত সার্বদেশ সূত্র দ্বারা কুট এই রূপ হবে এরপর সব সূত্র দ্বারা সব আগম হবে কুচ ইয়োগ এরপর হলঞ্চম সূত্র দ্বারা ঈৎসজ্ঞা এবং তথিলো দ্বারা তার লোভ হবে দক্ষি যে দ্বারা সকারের ঈৎসজ্ঞা এবং তথিলো দ্বারা তার লোভ হবে অবশিষ্ট থাকবে অপরের রূপ হলো এরূপ प्रसंग आसने आदेश रूप एरक বর্তমান কালে লকারের প্রথম কুবের এক বছরের দীঘকায় তিনশি সাধুকম সূত্র দ্বারা টি এর সার্বধাত এরপর তিনশি সাধু ধাতুকম সূত্র দ্বারা আহ সপের সার্বধাতুক সংজ্ঞা এরপর সপের অনুবন্ধ লোক করে অ পরে সর্বাতুক থাকায় সার্বধাত कि ये अच्छा ये कह सकती दादी कौन है आपसे हां बुआ जी कानी तो वर्तमान कानी कौन कौन है है सर हां बुआ তুমি সমস্ত কিছু জানো হ্যাঁ স্যার বলছি যে আপনার ভুয়া জীবনে আছে এটা দীর্ঘ ইক বলে কি আপনার হচ্ছে না বোন আসলে <laughs> <laughs> <laughs> ক্রীড়া হচ্ছে তারপরে কিন্তু এখানে তো সাগো ধাতুক আধি ধাতুক অনুষিত্রতা প্রাপ্তি হচ্ছে না আর সুগন্ত লুপথর প্রাপ্তি হচ্ছে না হ্যাঁ দেখেছ হ্যাঁ স্যার আমি সেটা জানি স্যার কিন্তু আমি বুঝতে পারছি না প্রসঙ্গ ছিল কিন্তু যে হবে না কিভাবে আপনার সুগন্ত লক্ষ এটা তো আপনার প্রথম সব যে সার্বধাত কিন্তু আপনার এটা তো অঙ্গ নয় আবার অন্যদিকে যদি আপনার নথর তাহলে তার প্রাপ্তি হয় কিন্তু দীর্ঘ রয়েছে তাহলে দুটো ইটা প্রসঙ্গ আসছে না দুটোই প্রসঙ্গ না আসে তাহলে তাহলে গুণ হবে না কিন্তু যদি না হয় তাহলে কেন তো দুটা দিন এটা এর শেষে প্রত্যাহারে যে কোনো বর্ণ নেই ড আর দীর্ঘ কার উপু হতে হবে আর এটা দীর্ঘ ঠিকই বলেছ এখন প্রশ্ন এসে যে এসে যায় যে তাহলে কেন বুয়ারিখানে রেখা রাখা রাখা আছে হতে এটা তাহলে স্ত্রীলিঙ্গের যোগে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর সেটা হয় আর যদি তুমি যেমন বলেছো যদি দুয়াদি গনে হয়তো বিকল্পে রূপ দুটো রূপ যেটা যেটা হয় না ক্রিড়তি এই রকম হয় না সেই জন্যে পানিনি সত্ত্বেও ওখানে রেখেছেন আহ যেটা উচিত প্রীতি তো ওকে তো ক্রিড হয়ে গেছে এখন প্রথম পুরুষ এক বতনে বিভকা সপের অনুবন্ধ লুট অতি লেখুপথ হচ্ছে একটা সূত্র দ্বারা উকারের গুণ হকার আত্ময় কিছু জানো নূতন কিছু নেই এখানে তাহলে বর্তমান কালে প্রথম পুরুষের এক বছরে সার্বধাতুক এই সূত্র দ্বারা কি হবে সূত্র দ্বারা তার লোভ হবে রসকৃত এই সূত্র দ্বারা সকারের উৎসংা এবং প্রসল দ্বারা তার লোভ হবে অবশিষ্ট থাকবে অপ এরকম হবে এরপর সার্বধাতু কার ধাতু কর দ্বারা সার্বধাতু কর দ্বারা ইগন্ত অঙ্গের ভুলের প্রসঙ্গ আসে এবং সেই হেতু সুরের উকারের জায়গায় আদেশ হয় তবে এরূপ অবস্থা দ্বারাই না তো এরপর বর্ণমিলাম সূত্র দ্বারা ওই স্থানে অবাদেশ হবে পাগলের রূপ এরকম হবে ওকে আসলে কৃষ্ণাতি গণে রয়েছে ধাতু হ্যাঁ মানে মানে দুই দু হাজার দু হাজার ধাতু রয়েছে সংস্কৃত ভাষায় আর এই দু হাজার মধ্যে একটি হচ্ছে সমান সমান রূপ আলাদা কিন্তু তাহলে প্রথম পুরুষ এক বছরের প্রথম পিধকায়ূত্র দ্বারা সপের সার্বাতুক সংজ্ঞা এবার সপের অনুবন্ধ লেভ করে থাকছে অ্যাঁন্তা লেগে পড়ে থাকছে একটা সূত্র দ্বারা উড়ন রপারের দ্বারা রেপ হচ্ছে রূপ এবারে দি গণের হুম লকার প্রথম পুরুষ এক বছনে বিভক্তায় ত্রিস তারপর সূত্র দ্বারা সার্বধাতুক সংজ্ঞা উম কর্তরী সব সূত্র দ্বারা সফের প্রাপ্ত ছিল কিন্তু তাকে বাধা দেয় তুদা বৃদ্ধি বাধা দিয়ে সকালে বিধান হয় এই অবস্থায় আহ এই অবস্থাতে ঘুপ্র সার্ব ধাতুকম অপিত এই সূত্র দ্বারা উম আহ এই সূত্র দ্বারা আহ সকার এই সূত্র দ্বারা জানি আমরা যে নিটের জন্য যে গুম বা বৃদ্ধি হয় সেটা গুম বা বৃদ্ধি হবে না তো সেজন্য এখানে ওই গুম হচ্ছে না এই অবস্থায় থাকছে আর সকারের দ্বারা হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে বলেছো ভালো মানে কারসাটি ও হয় আর ও হয় দুটো রয়েছে অর্থ সমান আর সে জন্যে যেমন যখন আমরা বলি আহ তাহলে সব জায়গায় এই দুটো রূপ আছে যেমন কৃষিকাহা আর কৃষকা ইয়াহা কারি কৃষকা কর্ষক দুটো রূপ আছে আছে. বর্তমান কালে প্রথম পুরুষের এক বছরের বিবক্ষায় তিন ঠিক সার্ব ধাতুকম এই সূত্র দ্বারা নীল এরকম রূপ হবে এরপর কর্তরী সব এই সূত্র দ্বারা বিধান হয় না এবং স্বের বিধান হয় দিয়ে রূপ হয় নির এরপর লশক এই সূত্র দ্বারা সকারের সংজ্ঞা এবং লোপহ দ্বারা এর লোভ হয় অবশিষ্ট থাকে সূত্র দ্বারা উদ্বোধ হওয়ায় আহ কিঙিটি চ এই সূত্র দ্বারা গুহির বাধা আছে এবং সেই জন্য ধাতু রূপ এরকম হয় নীল অর্ণমিল না স্যার ওই যে আর কি মানে ওই নীলতি এখানে পূর্ব ধরছে এর দ্বারা ঘুমের প্রসঙ্গ ছিল কিন্তু ওই সার্বধাতুকি তার চিনিটি চ গাধা প্রাপ্ত হইলাই গুণ হল নটেই বলছিলাম আমি হ্যাঁ ঠিকই ঠিকই আছে সেটাই সেটাই দুইজন নিপুন ও येते নৈপুনতা ওকে আর শেষে স্মৃ স্মিদাতো আম ইউ हैव टू হ্যাঁ হ্যাঁ লক লকার সূত্র দ্বারা সপের সার্বধাতুক সংজ্ঞা তারপরে সপের অনুবন্ধ লোপ করে থাকছে স্মৃ অধাতুক আর্ধ ধাতুক সূত্র দ্বারা খুবই ভালো সমস্ত কিছু হয়ে গেছে শুধু আমি বলবো যে ঈদ সংজ্ঞা কাজ প্রথমে হয় মানে ইত্যাদি পরে হয় যে কোনো প্রক্রিয়া বলতে হয় বলতে গেলে প্রথম প্রথমটা হয় করতে হবে আর তারপরেই যেকোনো গাছ সেজন্য যেমন শা শা তো সাক্ষতা দিতে বলা উচিত প্রথম সকালের ঈদ সংা আমরা পরের পড়তে পারি এরপর যেখানে কিছু প্রশ্ন ছিল আর আসলে আসলে যখন রূপ হচ্ছে তো আমরা দেখি না কিন্তু আমি বলবো কুচ ধাতু কুচ ধাতুটা কোচাতি কোচাতি সংকোচ সংকোচ অর্থে দেখছি সংকোচ সং বলছি আর তারপরে পরের পাঠ হবে জল শ্রবাতি জল জলাতি হওয়া হ্যাঁ বলো জল প্রধান হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জল জল জলম স্রাম সব আর কোচাতি এর অনেক অর্থ রয়েছে কিন্তু এক সংকোচার্থে হয় এক সংকোচ আর লেখনার্থে লেখা খোচাতি লেখনাতে হয় অনেক অর্থ রয়েছে আর অন্য কি ছিল গুজ শব্দে গুঞ্জ বাংলায় তো গোজাতি গোজাতি মানে এই রকম ধনী করে এরকম ধনী যেখানে হচ্ছে যে কোনো কারণে এরকম এরকম করে তো গাড়ি গজাতি জ্ঞানম জ্ঞানম গজাতি অথবা ইন্ত্রম গজাতি ঠিক আছে খোলা okay. আছে okay. mm. <pluralissions> <with. an Vorteil dunno> <theöst>, ধাত আছে দৃটি বন পুরো হ্যাঁ একটু দাঁড়ান তুমি শুরু করো কেশুগণেশু গুণা সম্ভবতী দাঁতে যেখানে যেখানে প্রসঙ্গ হয় সম্বন্ধ হয় যেখানে যেখানে উচিত হবে সঙ্গম অন্যান্য গণে তাহলে কি গতি কি হবে প্রশ্ন উদেতি সেই সেইসব তাহলে তাহলে সেখানে স্থিতি রকম সেটি আমরা দেখব নাম আহত সর্বদর্শাগণান মানসী নিধায়ক কিং বক্তুম শক্ত মানে সব মিলিয়ে সব সব মানে সবগুলো টি গণকে মনে রেখে বলা যায় কি প্রথমতয়া গুণা সম্ভবতী নিন ধাত ইতি অত্র আশয় প্রথমত গুণা সম্ভবত নবা গুণ সম্ভব হয় না নয় মানে সম্ভব নয় ন এ দ্বারা ধাতু গুণা সম্ভবতী ন বা ইতি অত্র আশয় ধাতুতে গুণের সম্ভাবনা আছে না নেই এইরূপ দেখা যায় না নাকি মানে এরূপ সংশয় দেখা যায় আশায় আশায় বাংলায় নেই বাংলায় আশায় আশায় এখানে এখানে আশায় মানে আশায় আহা মানে বলবার ইচ্ছা বলবার যে লক্ষ্য প্রথমত না মানে অন্য জায়গায় ও গুণ হতে পারে কিন্তু এখানে আমরা জানতে চাইছি যে এই যে ধাতু আমাদের সামনে ওখানেই ধাতু বিকরণ প্রত্যয় ধাতু বিকরণ প্রত্যয় আর তিন প্রত্যয় গতি মানে কোনো কোনো গণে আহ বিকরণ প্রত্যয়ে অপি গুণ সম্ভবতি মানে গুণ সম্ভব হয় উদাহরণ বলছে শক্ন যেমন আগ্রে এটা প্রথমে অপরশ্বী পাঠে পরিশীল না না এখানে শব্দের মানে কি আচ্ছা গুণতিথম তো তুমি বল কচি গণেশুণ প্রত্যয়ে উদাহরণ শক্ত শক্তি এটা আবার বলতো মানে কোন কোন গণগুলিতে বিকরণ গুণের সম্ভাবনা হ্যাঁ মানে উকার উকার কার এখানে দাতু কি সুয়ারি গানে বিকানোর পড়তে গানে শা নু শখ নু কিন্তু উাতুর উ নয় যেটা পড়েছ প্রথমতয়া গুণ সম্ভবতিনা ধাতি প্রশ্ন এখানে কিন্তু এখানে কিন্তু সেরকম নেই শখ দাতু এখানে স্বর হচ্ছে উকার নয়। এই যে উকারের গুণ হচ্ছে নতি এটা আলাদা ব্যাপার সেটা আমরা বলছি এখানে এটা আলাদা ব্যাপার অন্য জায়গায় অন্য পাঠে পড়ে গিয়ে আমরা দেখবো কিটু এক এখন আখন আমরা কি কি দেখি চাইছি যে দাটুতেই যে সব রয়েছে কন কন দাটু গণে এ এর গুণ হর সম্ভাব হু ঠিক আছেহু বুঝেছো হুহু যদিও যদিও এখানে গুণ হয় কিন্তু এদের ধাতু বলে থাক অন্য অন্য পরে গিয়ে আমরা পড়বো এখন আমার আমার বিষয় আলাদা আমার বিষয়টি আলাদা এখানে এখানে মানে যে যে স্বর রয়েছে ধাতু তেই ওর ওর গুণ কোথায় কোথায় সম্ভব সম্ভব মানে কোন গণ বিকরণ করতে সম্ভব হতো যেমন হচ্ছে আপনার স্বপ্ন কি দেখা যাচ্ছে না না না মানে যেটা পূর্ব পূর্ব যেটা প্রথম পূর্ব এরকম অর্থ কিন্তু সংস্কৃত ভাষায় এবং হিন্দি ভাষায় আগ্রে মানে আগে মানে পরে উল্টো উল্টো বিপরীত হ্যাঁ মানে এটা মানে এই যে আগে শব্দ আগে সেটা জানতে হবে যে আমরা বাংলা বলছি অথবা হিন্দি বলছি মানে মাঝে মাঝে আমি দেখেছি ট্রেন স্টেশন ওখানে যারা উম হিন্দিবাসী আর বাংলা বাসী একসঙ্গে কথা বলার সময় তো আগে এই ট্রেন আগে আসছে এসেছি আসবে এই সমস্ত কিছু ভ্রম হয় হিন্দিবাসী বলে বলছে যে আগে মানে এসে যাবে আগে বাংলায় মানে এসে গেছে তাইতো বাংলা উল্টো তো ঠিক আছে সূত্র কুত্রে সম্ভব এটি ইতি প্রশ্ন এখন কেবল ধাতুর অঙ্গে গুণ কোঠায় কোথায় সম্ভব হয় এই নিয়েই প্রশ্ন সূত্র দা গুণাহা সিদ্ধা ইতি পূর্বে জ্ঞাতাম সমাভি সূত্র দুটি দ্বারা যদি সূত্রে দ্বারা গুণ সিদ্ধ হয় এটি আমরা পূর্বে দেখেছি সার্বধাতুক আর্ধ ধাতুক আর পথটি চলে আসে সার্বধাতুক আর্ধ ধাতু কৌ সূত্র সার্বধাতুক আর্ধ ধাতু কয় পরের ইচ্ছে অন্ধে ধূমাহা সার্বধাতু কাঁধের হাতে কইব ইসূত্রে তাৎপর্ব আহ সার্বধাতু কা্তার্বধাতু কালে অন্ধের ইকের গুণ হয় সুগন্ত লুপ্রে ইত্যাসে তাৎপরিয়াম সার্বধাতু কাু কহব পড়েবন্ত্র লঘুপণেশ ইকা গুণা শ্রেস ঘুপথ হচ্ছে ধাতুক পরে থাকলে সূত্র সার্বধাতুক ধাতুক ইতিপদান ভবতী তাহলে দিকে সূত্রে সাধারক আর্ধধাতকি হতো অঙ্গ চেদপুরে গুণ তো ধত প্রত্যয় বা আর্ধধারুক প্রত্যয় বা তাদের অঙ্গো ইগন্ত্রী হয় অঙ্গের উপর ধাতে লক্ষ্য থাকলেও আহ ঘুম হয় যদি সার্বধাতুক সংজ্ঞা আধিঘাতুক সংজ্ঞা এইটি সংজ্ঞাতয়া অবগন্তব্য তাহলে সার্বধাতুক সং আধিঘাত সংজ্ঞা এই দুটি সংজ্ঞা সার্বধাতুক সংজ্ঞা এবং বিশাল সার্বধাতুক সংজ্ঞা কি এটা পূর্বেই দেখেছি টিং সাধা সূত্রে যখন প্রতং বা সিৎ বা তো প্রত্যয় সাধার সঙ্গতিক এই সূত্রের দ্বারা যে প্রত্যয়ং বা যে প্রত্যাশা শিটে তো প্রত্যয় সং প্রত্যয়ে সাধারী ভাবি ইদিষু রূপ तीन ती ती ती ए अंतीतया इत्यादी ऋपेशुप अंतीय रोचे जकार घटना अस्ट सह सी ये प्रत्यय সকার ঈট সংঘ বর্ণ রয়েছে সে হচ্ছে পর্যন্ত বলা হয়নি বস্তুত অতি সরলম অস্তি বস্তুত একটি অত্যন্ত সরল সূত্রম আর্ধ ধাতুক সূত্রটি হলো আর্ধাতুক সেই সহ ধাতুক प्रत्यम तर्वेश प्रत्यय धातु संज्ञाध ये प्रत्यय विहिता मैंने धातुगुल प्रत्यय गुलित होते सर्वेशांग प्रत्यय से प्रत्यय सार्वधातुक संज्ञा अथवा आर्धातुक संज्ञा সেগুলি সার্বধাতুক সংজ্ঞা অথবা আধ্যধাতুক সংজ্ঞা হয় অত প্রত্যে সন্তি যে অত এহে প্রত্যয়াহা ধাতহ পরে সন্তি যে যে প্রত্যয়গুলি ধাতুর সেই সার্বধাতুক সংজ্ঞা ন সন্তি সেগুলি যদি সার্বধাতুক সংজ্ঞা নাও হয় হবে আচ্ছা হ্যাঁ জানি আর্ধাতুক এবং সেসহ ইতি সূত্রে ন অয়ম এব আর্ধাতুক আধ্যধাতুক এবং সেই সহ এই সূত্রের দ্বারা অয়মেব সন্দেহ শেষ হই সূত্রের দ্বারা অয়মেব এই রূপ তথ্য রয়েছে ধাতহ অনন্তরম ইয় ধাতুর পরে যে প্রত্যয় সহ সার্ব আমরা যেটা যত পড়েছি এর আধারে আহ চিন্তন হবে মানে চিন্তন মানে প্রত্যেক দাদুগণে কোথায় কোথায় গুণ হবে ওটা ওটা আগামী সপ্তাহে আমরা সপ্তাহে তো ঠিক আছে ভালো আমরা যে কোনো জিজ্ঞেস তো হ্যাঁ ওকে ভালো তাহলে এখানে আমরা আমাদের এখান পর্যন্ত আমরা পাঠ হয়ে গেছে আর সময়ও এসে গেছে তো আগামী সপ্তাহে এখান থেকে আমরা এগিয়ে যাব ঠিক আছে তো ভালো থাকবো ভালো থাকবে আর দেখা হবে আগামী সপ্তাহে নমস্কার